المكتب التعاوني للدعوة والأدشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بيضار شك سرطة بها يبنيرا كاسيو دوري ديشي ابنك بروباشي ابنا جيجي كانتكاما ديشاتي رويسنا ابنا ديش اكل كي جانتشيان تريك شو بيتشا وبي نندن اكي شاتي الله سبحانه واتلار كاسي بارتنا كورتسي تيني جنو আমাদের বিগত বছরের সকল গুনাহকে ক্ষমা করে দেন পাশাপাশি তিনি যেন আগত নতুন বছরকে আমাদের জন্য করেন কল্যাণময় মঙ্গলময় এবং আনুগত্যতার প্রিয়দর্শক শ্রোতা ভাইবোনেরা আমরা মুসলিম ইসলাম আমাদের ধর্ম ইসলাম সাধারণ কোনো ধর্ম নয় ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্ম শুধু পূর্ণাঙ্গ ধর্মই নয় ইসলাম একটি জীবন ব্যবস্থা আল্লাহ আল্লাপদত্ত একমাত্র সত্যদিন সত্য ধর্ম যেখানে রয়েছে একজন মানুষের সকল প্রয়োজন পূরণের সকল উপায় উপকরণ এবং পাথ তাই তো আল্লাহ সুবাহানহু আানুষের প্রয়োজনে মানুষের মঙ্গলের জন্য আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকেই বছরের বারোটি মাসকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবাহানহ আতলা সুরা আহবার বিতারে এরশাদ করেন আউজুবিল্লাহিনা সঈদানুর রাজিম ইন্দা শহুরদ হিসনা আশার সাহরা নিশ্চয়ই আল্লাহ সুবাহান হতালার কাছে বছরের মাসের সংখ্যা বারোটি ফি কিতাবিল্লাহ আল্লাহ সুবাহানতালা এটা তার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন ইয়ালাকি ওয়াল আর্থ যেদিন আসমান সৃষ্টি করেছেন যেদিন জমিন সৃষ্টি করেছেন সেই থেকে মিন্ আর বা আতুন হরুণ সব মাসগুলো সমান নয় এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত জাহালিকা দিন উল কাইম এটাই সুপ্রতিষ্ঠিত দিনের ফয়সালা এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন ফালা তজলেম ওফি হিননা আংফুসাকুম অতএব তোমরা এ সম্মানিত মাসগুলোয় আল্লাহ নাফারমানি করোনা না নফসের উপরে জুলুম করো আল্লাহর অবৈধতায় লিপ্ত হয়ও না যে প্রিয় দর্শক একজন মানুষ আর তিনি যদি হন মুসলিম তাহলে বলার অপেক্ষাই রাখে না দিন তারিখ সময় মাস এবং বছরের সাথে তাদের কত সম্পর্ক থাকতে পারে কারণ ইসলামের অনেক রীতিনীতি এবং এবাদত বন্দিগী যা মাসের সাথে সংশ্লিষ্ট যা বছরের বিভিন্ন দিনের সাথে সংশ্লিষ্ট তাই একজন মুসলিম হিসাবে আল্লাহ আল্লাপদত্ত এ মাসগুলো সম্পর্কে বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা অমরুখ খতাব রাদি আল্লাহ আনহু কর্তৃক প্রচলিত ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বছর বা হিজড়ি বছর এ সম্পর্কে তার সচেতন থাকা অতীব জরুরি যাতে করে তিনি ইসলামের রীতিনীতি এবং ইসলামের যথা সময়ে যথা নিয়মে আদায় করতে পারেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমরা জানব চন্দ্র বছর বা হিজড়ি বছর বা ইসলামিক যে ক্যালেন্ডার রয়েছে সেই ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরাম মাস সম্পর্কে নাম্বার এক মহরাম মাস হচ্ছে চন্দ্র বা হিজড়ি বছর বা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস নম্বর দুই মহরম মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের নফল শ্রম বা নফল রোজা অন্য বাকি দশ মাসের চেয়ে সর্বোত্তম মর্যাদাময় এবং ফজিলাতের নাম্বার তিন মহরাম মাস হচ্ছে সম্মানিত যে চারটি মাস সেই সম্মানিত চারটি মাসের একটি অর্থাৎ সম্মানিত যে চারটি মাস রয়েছে জুলকাত জুলহাজ মোহরাম রজব সেই চার মাসের ভিতরে মহরম মাস একটি মাস নম্বর চার নভি করম সাল্লাহ আলাইহাম হাদিসের ভিতরে মোহরম মাসকে শাহরুল্লাহ হিসাবে আখ্যায়িত করেছেন বছরের বাকি এগারো মাসের কোনো মাস কি আল্লাহর মাস বলে চিহ্নিত করা হয়নি কিন্তু মহরমের অতীব মর্যাদার কারণে নাবি এ কাম সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আফদল ও সিয়ামে বাদরমাদ শাহরুল্লাহল মোহরাম রমজান মাসের ফরজ রোজার পরে যে মাসে নফল সও পালন করা অতীব মর্যাদার এবং অতীব উত্তম সে মাস হচ্ছে শাহরুল্লাহ মুহরাম আল্লাহর নির্ধারিত বা আল্লাহর যে মাস রয়েছে সেই মাস মহার্রাম মাস নাম্বার পাঁচ মহরাম মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে রয়েছে সর্বোত্তম একটি দিন যে দিনকে আশুরা হিসাবে আমরা জেনে থাকি নাম্বার ছয় महर्रम मास हम सम्मानित चार मासर बीतारे आर अतीब सम्मानित महासम्मानित अर्थात जुलकद जुल्हज रजब यह तीन मास के पीछे फेले महर्रम मास चारित दखल कर मर्जदार स्थान दखल करम्बर सत महर्रम मास य बनी इसराइलरा आल्ला शत्रु फेराउनर अत्याचार निपीड़न थे नाजाद पे नम्बर आठ अल्लाह तला ए मासे সব ধরনের জুলুম অবিচার নাফার মানি অবৈধতাকে কঠিনভাবে তিনি হারাম করে দিয়েছেন নাম্বার নয় মহরাম মাস হচ্ছে এমন এক মাস যে মাসকে জাহিলি যুগেও সম্মান দেওয়া হতো যে মাসে জাহিলি যুগেও যুদ্ধ যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকা হতো যে দর্শক শ্রোতা ভাই বোনেরা এ পর্যায়ে আমরা এই মহরম মাসের শ্রেষ্ঠতম আকর্ষণ আশুরা তাসুয়া এ নিয়ে আমরা কথা বলবো নাম্বার এক আশুরা এবং তাসুয়া এ দুটি ইসলামী পরিভাষা যে সম্পর্কে ইতিপূর্বে ইসলাম পূর্ব যুগে কোনো মানুষ আশুরা এবং তাসুয়া শব্দের সাথে পরিচিত ছিল না আশুরা শব্দ এসেছে আরবি আশারা বা আশের শব্দ থেকে ঠিক একইভাবে তাসুয়া শব্দ এসেছে আরবি তেসা বা তাসের শব্দ থেকে একথার মানি হচ্ছে চন্দ্রবা বা বছরের প্রথম মাসের নয় এবং তম দিনে মুসলিম উম্মা আল্লাহ সুবাহানুয়া তালার সন্তুষ্টির জন্য যে সহম পালন করে সেটাই হচ্ছে আশুরা এবং দাসুয়া ইসলামী পরিভাষার অর্থ নাম্বার দুই আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখের এই সওমের প্রচলন শুরু হয় বনি ইসরাইলদের জামানা থেকে নাম্বার তিন আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখের এই সওম এটি শুধু ইসলামী শরিয়াতই নির্ধারিত নয় বরং জাহিলি যুগেও নবী ক্রিম সালোল্লাহ আলহিহাসাল্লাম পর্যন্ত আশুরার দিনে সম পালন করেছেন যেমনটি হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে নবী ক্রিম সাল্লাইসাল্লাম বলতেছেন ইনাহালে নিশ্চয়ই জাহিলি যুগের মানুষগুলো আশুরার দিনে সোম পালন করত নাম্বার চার আশুরা মহার্ম মাসের দশ তারিখের এ সম নবীকরিম সাল্লাইসাল্লাম যে সমস্ত নফল সমকে অতি উৎসাহের সাথে অত্যন্ত সতর্কতার সাথে অনুসন্ধান করতেন আর তা ছিল আমি নবীকালাম কে কখনো কোন নফল সোম রাখার ক্ষেত্রে এত উৎসুক বা এত উৎসাহী এত উদ্গ্রীব দেখিনি যতটা দেখেছি এই যে মহরম মাসের দশ তারিখের সম রাখার ক্ষেত্রে তার উৎসাহ উদ্দীপনা সুবাহান্লাহ নাম্বার পাঁচ নবী ইকম সাল আলহামকে যখন সৌম ইয় মাসুরা মোহরমের দশ তারিখের সোম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন নবী ইকিম সাল্লাহ আলিয়া বলেছিলেন এ নিয়াহ তািব আলাল্লাহ আইয়ুকাফির হাসান আল্লা আমি আশাবাদী আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবাহান মহরম মাসের দশ তারিখের একটি সওম পালনের মধ্য দিয়ে আল্লাহ ওই বান্দার পূর্বের এক বছরের সকল সগিরা গুনাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ আকবর সুবাহানুবহান আল্লাহ আমরা মহরম মাসের দশ তারিখে একটি নফুল সওম পালন করব আর এর বিনিময় আল্লাহ সুবাহানুয়া তালা সন্তুষ্ট হয়ে বিগত এক বছরের অর্থাৎ গত মহরাম থেকে এই মহর্রাম পর্যন্ত এর মধ্যে আমাদের জীবনে যত ধরনের ছবিরাগুনা সংগঠিত হয়েছে সমস্ত ছগিরাগুনা আল্লাহ সাল তালা ক্ষমা করে দিবেন নাম্বার দেবেনা মহরম মাসের দশ তারিখ দশম দিন এটি একটি ভালো দিন এটি একটি সুন্দর দিন এটি একটি উত্তম দিন যেমনটি হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মদিনাতে হিজাত করলেন এবং সেখানে দেখতে পেলেন যে মদিনার ইয়াহুদিরা মহারম মাসের দশ তারিখে সওম পালন করতেস তখন নবী করিম সাল আল্লাম তাদেরকে বললেন মা হা এটা আবার কোন দিন যেদিন তোমরা শওম পালন করতেস তখন তারা উত্তরে বলেছিল হা হাজাউমুন সালেহ এটা একটা খুব সুন্দর দিন এটি একটি ভালো দিন এটি একটি মর্যাদার দিন কি জন্য এ দিন মর্যাদার ছিল ইয়াহুদিরা বলেছিল হাঁ হাজা ইয়মন নাজ্জালাহু বানী ইসরা ইল মিন আদু উহিম এটি এমন একটি মর্যাদাময় দিন এদিনই আল্লাহ করেছিলেন। আর সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই সেই প্রেক্ষাপটকে স্মরণ করি আজকেও আমরা ইয়াহুদিরা রোজা পালন করতিছি তখন নবী কম সাল্লাহ আলহাম উপস্থিত সাহাবাদেরকে বলেছিলেন ও নাহনু হ্যাঁ আমার সাহাবিরা আমরা তো ইয়াহুদিদের চেয়ে মুসার সবচেয়ে বেশি হকদার বা মুসার কাছের মানুষ আলহিম আজমাইন তখন আল্লাহ নবী সাল্লাইসাল্লাম ফাঁসামা এদিন তিনি ছয় পালন করলেন একই সাথে ও আমার অবি সিয়ামি উপস্থিত সাহাবাদেরকেও ছাউন পালনের জন্য নির্দেশ দিলেন এটি ছিল নবী ইকাম সাল্লা আলাইস্লামের মৃত্যুর পূর্বের বছরের ঘটনা যখন উপস্থিত সাহাবারা সকলে নবী ইকাম সাল্লাইসাল্লামের নির্দেশ মোতাবেক असुरबा महराम दस तारीखे रोजा पालन कर लखनवी और तक अल्लाह नबी सल्लम ला इन ला दासे हे सहरा तुम्हारा जेने रेखो आगामी बसर बेचे थकिल दस तारीखर पशापाशी नयिख ছং পালন করবায়গুলোর থেকে আমরা বুঝতে পারলাম যে মহার্মের শ্রেষ্ঠতম আকর্ষণ হচ্ছে আসুরার রোজা বা মহার্মের দশ তারিখের রোজা আমরা কি শুধুমাত্র মহার্মের 10 তারিখ রোজা লাগব নাকি নয় এবং ১০ এই দুই দিনে রোজা পালন করব জি নবী করিম সাল বিশুদ্ধ যে বক্তব্য সে অনুযায়ী আমাদের জন্য সুনাত হচ্ছে নয় এবং দশ এ দুই দিন সম্প পালন করা আর কারোর জন্য যদি এটা কষ্টসাধ্য হয় তাহলে ন্যূনতম দশ তারিখ তবে দশ এবং এগারোর ব্যাপারে যে কথা বর্ণিত হয়েছে সেটি বিশুদ্ধভাবে প্রমাণিত না অতএব নয় এবং দশ এই দুটি রোজাই হচ্ছে মহার রোজা এটাই হচ্ছে মহার রামের আশুরার করণীয় এছাড়া দ্বিতীয় আর কোনো কর্ম নেই আশুরার সাথে সংশ্লিষ্ট যা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত অতএব আশুরার নামে আমাদের সমাজে যা কিছু হচ্ছে আশুরার সাওম সাড়া সবকিছুই হচ্ছে অগ্রহণযোগ্য প্রত্যাখ্যাত সবগুলোই কুসংস্কার এবং এগুলো ভিত্তিহীন দলিলবিহীন এবং অনেকগুলোই হচ্ছে বেদাত এবং শির্কের মতো কর্মের সাথে সংশ্লিষ্ট আল্লাহ সুহান হা তালা আমাদেরকে মহারামের দশ তারিখে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নফল সম পালন করে পরবে এক বছরের गुना माफ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়ানা মুহাম্মদ ও نحمل هم هادی الجاليات بايات الكتاب البيينات بها كم ابصروا فضجوا بالشهادة ناطقين